الذي কত অবহল হলম তসৎ ইহ্যালিম ইন্ হুয়া কুশৈদী और एटीय आल्ला निदर्शन समूह एक तुमरा देखते भूमि शुष्क शष्य हीन पड़े आतपर जेई मात्र से पानी बर्षण करी अकस्त पंकुरुद्गमे सुसज्जित उठे जे आल्ला मृतभूमि जीवंत करश्चित भाव मृत दे के जीवन दान करते कर सक्षम উপলক্ষ্যেড এর বিশেষ লেকচার সিরিজরিনের অনুকরণে অন্যতম আল্লাহর অনুগ্রহে আমরা আরেকটি রমাদান পেলাম এজন্য আল্লাহর সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রমাদান এমন এক নিয়ামত যার জন্য অনেক কবরবাসী উদ্গীপ হয়ে আছে ইস যদি আরেকটিবারের বারের জন্য তারা রমাদান পেত সেই সাথে আমরা যারা রমাদান পেয়েছি তাদের মধ্যে অনেকেই রমাদানের সদ্ব্যবহার না করার জন্য পরে আশ্বস্ত করবে রমাদানের আগমন উপলক্ষে অভিনন্দন জানানোর জন্য কোন সুনির্দিষ্ট দলিল না থাকলেও খুশির খবর শুনলে পরস্পরকে অভিনন্দন জানানো যায়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 আর এই আয়াত নাজিলের পর সাহাবিরা দলে দলে গিয়ে তাদেরকে অভিনন্দন গ্রন্থে এই ঘটনার ব্যাপারে আল্লামা যে যে এ থেকে প্রমাণিত হয় জানানি সুসংবাদ পেলে একে অপরের সাথে কোলাকুলি করে অভিনন্দন জানানো যায় ইবনি মুফলি রহিমাহুল্লাহ এই বিষয়ে ইমাম আহমদের অনেকগুলো মতামত উল্লেখ করে সবশেষে বলেন যে সবচেয়ে বিখ্যাত যে মতটি হল ইমাম আহমদ এটি জায়েজ বলেছেন আল্লাহ বলেন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 আর তাই আমি করছি আল্লাহ যেন আপনাদের পারাখা দান করেন এবং আপনাদের রমাদান কবুল করে নেন রমাদানের সব ব্যবহার এবং একমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য আমল করার তফিক দিয়ে আল্লাহ যেন আপনাদের সম্মানিত করেন এবং আল্লাহ আপনাদের শেষ সব মোমিনদের অন্তর্ভুক্ত করেন যারা জাহান নাম থেকে নাজাত প্রাপ্ত প্রতিদিন আসরের পর অল্প সময়ের জন্য কিছু আলোচনা করা হবে ইনশা আল্লাহ এই আলোচনাকে আমি বলছি খাওয়াতির বা স্মরণিক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 রসুল্লা সাল্লাই এই সফল ব্যক্তিদের সফলতাকে একজন দাসের মুক্তির সাথে তুলনা করেছেন এখন প্রশ্ন হল তারা কি থেকে মুক্তি পেল এটা বোঝার জন্য আপনাকে একটু বুঝতে হবে তালাক বিয়ে এবং দাস মুক্ত করা ক্ষেত্রে কেউ বুঝে বলুক আর কৌতুক করে বলুক সে যা বলেছে তার ফিরে নেয়ার নেওয়ার উপায় নেই কেউ বুঝে শুনে বা ঠাট্টাচ্ছলে স্ত্রীকে তালাক দিলে বা দাসকে মুক্ত করলে তা কার্যকর হয়ে যায় কথা আর ফিরিয়ে নেয়া যায় না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 রমাদানের শুরু থেকে আল্লাহ ক্ষমা পাওয়ার ব্যাপারে এই তিনটি হাদিস সবসময় মনে রাখুন যে ব্যক্তি ইমানের সাথে এবং কাছে পুরস্কারের আশায় রমাদানে সাওন পালন করবে তার গুণাসমূহ মাফ করে দেয়া হবে এই হাদিসে ইমান এবং ইহতেসাব দুটি শব্দ উল্লেখ করা হয়েছে যে তিনটি হাদিস উল্লেখ করব সেই তিনটি হাদিসেই ইমান শব্দটি আছে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 দ্বিতীয় হাদিসটা শেষ অংশে প্রায় একই রকম তবে শুরুটা ভিন্ন যে ব্যক্তি ইমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় রমাদানে কিয়াম করবে তাদের গুণাসমূহ করে দেয়া হবে কিয়াম অর্থাৎ সালাতে দাঁড়ানো ধরুন আপনার সাওমে কিছু ত্রুটি বা কমতি থেকে গেল এতে হতাশ হওয়া কিছু নেই কারণ আরেকটা সুযোগ আছে আল্লাহ ক্ষমার লাভের তা হল সালাত পরা যাকে আমরা বলি তারা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 আপনাকে মাফ করে দেয়া হবে যদি আপনি রমাদানে সিয়াম পালন করেন রাতে তার আদায় করেন এবং লাইনাতুল কদরে সালাত আদায় করেন আল্লাহ আপনাকে শুধু ক্ষমা করছেন ব্যাপারটি ঠিক এমন নয় বরং প্রতিটি আমলের জন্য আল্লাহ কয়েক গুণ সব দিয়ে জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি করেন কিন্তু যদি আপনি আল্লাহর ক্ষমা না পান তাহলে বলতে হয় আপনি আসলে গাফেল ছিলেন এবং ফাকিবাজ।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 ক্ষমা আর উচ্চ মর্যাদা পাওয়ার এত বেশি সুযোগ আছে যে ব্যক্তি এই সুযোগ হেলায় হারায় তাকে রহমতুল্লাহুল্লাহ সাল আলহিস একবার মিম্বারে আরোহণ করার সময় প্রতি ধাপে ধাপে বললেন আমি আমি সাহাবি রিয়ালু আনহুম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ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 আপনি এই রমাদান যতটুকু কোরআন তেলাবাত করবেন যত ওয়াক সালাক করবেন যতটুকু জিকির করবেন তার সব অন্য কোনো মাসের চেয়ে অনেক অনেক বেশি হবে আসলে এই মাসের ইবাদত সব এতই বেশি যে যা আমি আপনি কেউই হিসাব করে শেষ করতে পারব না এজন্যই রসল্লা সাল্লাহাম হাদিসে কুৎসিতে বলেন আল্লাহ বলেন বনি আদমের সকল আমল তার নিজের জন্য শুধু সিয়াম ছাড়া নিশ্চয়ই আমার জন্য আর আমি এর প্রতিদান দেব এত বেশি যে শুধু আল্লা তাই তার হিসাব করতে পারেন আর এই পুরস্কার দিয়ে আল্লাহ আপনাকে করেন। সিয়াম একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন সিয়াম আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব সাওয়াবের পরিমাণ বাড়তেই থাকে যতক্ষণ না পর্যন্ত তা সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় অর্থাৎ তিরাশি দশমিক তিন তিন বছরের সমান হয়ে যায় এক হাজার মাসের সমান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 তখন আপনি সমতল ভূমি উপত্যকা আর পাহাড় পর্বত দেখতে পাবেন অর্থাৎ তারা আপনার টাকা পয়সা চায় না তারা আপনার ধ্বংসম্পদ বা জীবন নিতে চায় বরং এর চেয়ে দামি কিছু নিতে চায় তারা আপনার দিন ইমান এসব অর্জনের সময়গুলো কেড়ে নিতে চায় এ কারণে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 খুব কম মানুষই সঠিক পথে থাকে চৌ টাকাত অর্থাৎ আল্লাহ সুবানী হওয়ার দিকে এগিয়ে যায় রানে শয়তান আপনার গুনাহ করার একটি কারণ আর অন্য কারণ হল আপনার নফ্স কেউ যদি রমাদানে পাপ কাজে জড়িয়ে পড়ে তাহলে বুঝতে হবে তার নফ্সুল আম্মারাহ বিশ্বু স্বয়ং শয়তানের চেয়েও খারাপ আল্লাহ বলেন নিশ্চয়ই নফস মন্দ কাজে নির্দেশ দিয়ে থাকে সুরা ইউসুফ আয়াত টিপ্পানকে নিয়ন্ত্রণ এবং পরাজিত করার এখনই সময় শয়তান যেমন শিকলবদ্ধ আছে আপনার খারাপ প্রবৃত্তিকেও তেমনিভাবে শেকলবদ্ধ করতে হবে রমাদান হল ইমানের জন্য শিফা বা ঔষধ কারণ সময়ের সাথে সাথে ইমানে দুর্বলতা আসে কাপড় যেমন প্রতিবার ধুয়ে পড়ার পর কোন এক সময় পুরনো হয়ে যেতে থাকে একইভাবে ধাতুর জিনিস যেমন লোহা বাতাসে ফেলে রাখলে অক্সিডেশনের মাধ্যমে তার গায়ে মরিচা ধরে যায় আর রসুল্লাহ সাল্লামের হাদিস যা তাওয়ারানি গ্রন্থে আবদুল্লাহ ইবনে উমার রাজিয়াল আহ থেকে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে কাপড় যেভাবে পুরনো হয়ে যায় তেমনি তোমাদের অন্তরে ইমানত পুরনো হয়ে যায় তাই আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তোমাদের অন্তর সমূহে ইমানকে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 আমরা চাই না আপনি আল্লাহ তালা শুধু ইবাদাতই করুন বরং আমরা চাই আপনি আপনার ইবাদাত উপভোগ করুন যারা অনিচ্ছায় সাওম পালন করে ফাসিক, যারা একরকম বাধ্য হয়ে সাওম পালন করে আর যারা সাওম পালন করতে আনন্দ পায় সাউমকে উপভোগ করে তাদের মাঝে অবশ্যই পার্থক্য আছে আল্লাহ বলেন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 আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনে আপনার আকাঙ্ক্ষার মাত্রাকে কমাতে হবে যাতে আপনি আপনার ইবাদত উপভোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা এই বিষয়টি নিয়ে সামনের এক পর্বে আলোচনা করব আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রেইনডজ মিডিয়ার উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানতে ভিজিট করুন www.reindozmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com slash raindrops media also a youtube channel www.youtube.com slash raindrops media org 2015